ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন আমার খালা কয়েকটি দব কিছু পনির এবং দুধ নাবি সাল্লাহ সাল্লামকে হাদিয়া দিলেন এবং দস্তরখানে জব রাখা হয় যদি তা হারাম হতো তা দস্তরখানে রাখা হতো না তিনি শুধু দুধ পান করলেন এবং পনির খেলেন